ইদুল ও ই মনৌ আল বিত কল সুর ইব্রাহিম এ আমরা আসছি আজকে আঠাশ নম্বর আয়াতে। ইব্রাহিম ইমামের কাহিনী আমরা শুনেছি এবং বলেছি যে নবী করিম সালাম কাহিনীর সঙ্গে সব দিক থেকে মিলে একই বংশে একই জায়গার ইতিহাস আছে বংশ সেখানে সেটেল হওয়া শুরু করে এই জন্য মক্কার কোরাইকে যারা ইব্রাহিম আলাহ সাল্লামের উত্তর সুরী তাদেরকে আল্লাহ তালা বারে বারে সে বিষয়ে মনে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা যেন এই আল্লাহর হুকুমের দিকে এগিয়ে আসে ইসলামকে কবুল করে কিন্তু তারা করেনি আপনারা জানেন যে তারা আবু জাহাল আবুবা এগুলো করেনি এবং তাদের করুন ইতিহাসে দেখেছি তো আল্লাহ তাদেরকে করুণ পরিণতি কিছুটা হওয়া পরে বাকিটা হওয়ার আগে তিনি আরো সাবধান করছেন আলমতারি কুফর আপনি কি দেখেন না হে রাসুল যারা আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করে ফেলেছে তারা তাদের ধ্বংসের জগতে নিয়ে গেল জাহান্নাই আসলাম তারা জাহান্নামে প্রবেশ করবে অবিকার এটি অত্যন্ত খারাপ একটি ঠিকানা থাকার জায়গা তাদেরকে আল্লাহ তালা ইব্রাহিম করে তারা এবং পরে যখন তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্ল আসালামকে পাঠালেন সেই দাওয়াত তারা গ্রহণ করল না বরঞ্চ তাই নয় এই দাওয়াতে দুষ্কনিক করার জন্য হেন কাজ নাই যে তারা করেনি এবং করে তারা সবাইকে জাহান নামে নেওয়ার জন্যই ফাইসালা করে ফেলল এবং তাই বদর যুদ্ধে যারা যেতে চায় না তাদেরকেও জোর করে জেনে গেল এবং সেখানে গিয়ে তারা সত্তর জন তাদের জাহান নিশ্চিত করেই মারা গেল আমরা সিরাতে শুনে আসলাম এবং এই যে দুনিয়ার মধ্যে অল্প কদিন থেকে আফেরাতে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা এবং আল্লাহ সেই দাওয়াত সে দিয়েছেন এতে থেকে তারা মিস করে ফেললো কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা এগুলো এখানে কুফার যারা আছে তাদেরকে এটা হয়েছে তারা নামাত কে বর্জন করে কুফরির এই হালাকের দিকে তারা চলে গেল এবং তারা তাই শুধু নয় কত সেরেক আল্লাহর জাগায় যে আল্লাহ তাদেরকে এই ঘর দিয়েছেন সেই ঘরের মধ্যেই আল্লাহর সেরেক করার জন্য তারা কতগুলো মূর্তি ঢুকিয়ে দিল এবং তার ইবাদত করা শুরু করে দিল ইব্রাহিম আল্লাহ বানানো হাতে বানানো ঘর যেখানে তৌহিদের জন্য বানানো হয়েছে সেই ঘরের মধ্যে মধ্যেই তারা অনেকগুলো শরিক বানিয়ে ফেললো আল্লাহ কত মূর্তি জোগাড় করল এই মূর্তি ছেলে মেয়ে দিবে এই মূর্তির কারণে বৃষ্টি আসবে এই মিষ্টি কারণে ভাল এই কারণে ফসল ভালো হবে এরকম করে করে করে করে করে কত মূর্তি দিয়ে দিয়ে মানুষকে গোমরা করে নেয় এগুলোর মাধ্যমে অনেক মানুষ পথ ভ্রষ্ট হয়ে যায় আল্লাহ রাস্তা ছেড়ে সেগুলোর দিকে চলে যায় এবং তাদের কাছে চাওয়া শুরু করে দেয় এই সেরেকের দিকে মানুষকে তারা ঠেলে নিয়ে গেল তো আল্লাহ তালা তাদেরকে অনেকদিন সময় দিয়েছেন কিন্তু একটা লিমিট আছে এর বাইরে তারা যেতে পারবে না তারপরে একদিন তারা আল্লাহর কাছে আসতে হবে তাও আপনি বলে দেন খুব এনজয় করা দুনিয়া খুব মজা লুটে নাও কয়দিন দুনিয়ার মজা আছে নেতৃত্ব আছে। তোমাদের হাতে ক্ষমতা আছে এই মক্কার মালিক তোমরা মনে করছ কিন্তু তোমাদের করুণ পরিণতি হচ্ছে নার আগুন আগুনের দিকে যাচ্ছ তোমরা এই হলো কাফেরদেরকে আল্লাহ আল্লাহতালা সাবধান করলেন এবং তার মোকাবিলায় যারা ইমানে এনেছে তারা অনেক কষ্ট করেছেন এই মক্কার জীবনে মদিনে গিয়েও তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে তাদের জন্য সান্ত্বনা তাদের জন্য পুরস্কারের খবর দিয়ে আল্লাহ তালা মোম্মেদেরকে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য বলছেন যারা ইমান এনেছে এবং নামাজ কায় করে আর তাদেরকে আমি যা রিজেক দান করেছি তা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে প্রকাশ্যে তারা যে খরচ করে দিনের কাজে আল্লা রাস্তায় চ্যারিটির কাজে তারা যেন খরচ করে বেশি করে ওই দিন আসার আগে বেচা কিনা মুক্তিপণ পাওয়ার ব্যবস্থা করা অথবা কোন বন্ধু বান্ধব এসে কাউকে হেল্প করার কোন সুযোগ থাকবে না ওই দিন কঠিন দিন হাসলের দিন আসার আগে তারা জন্য নামাজ ইমান ঠিক মতো আনে আর তারা যেন নামাজ ঠিকমতো করে আর একটু করে আমরা তো মোটামুটি ওইখানে হাতটা একটু কেমন আগাইতে চায় না ক্ষেত্রে যতবারই জানের কথা বিভিন্ন জায়গায় এসেছে এনফাক হিসাব কথা অনেক এসেছে আল্লাহর দিনের কাজে এবং অসহায় মানুষদেরকে সাহায্য করার কাজে দান দিকে গেলে তাহলে প্রকৃত হতে পারে মানুষ এবং তাদের জন্যই ওই কেয়ামতের দিনের কঠিন থেকে ব্যবস্থা নিষ্ঠার কেয়ামতের দিন কোনটা ছায়া থাকবে না কিন্তু দুইটা ছায়া থাকবে একটা ছায়ার কথা আমরা জানি কিসের ছায়া সেটা আলাদা আলসের ছায়া সেখানে সাত ধরনের লোক জায়গা পাবে এসেছে আরেকটা ছায়ার কথা এসেছে দান খরার সদাকার ছায়া যে যত দান খরাত করবে এই দান হাসরের মজারে তার সূর্য যখন মাথার উপরে চলে আসবে তাকে ছায়া দেবে তাহলে দান খরাত করার জন্য দান আর অনেক আয়ত আল্লাহ বলছেন বেশি করে দান করার কথা এই জন্য মানুষ যখন মৃত্যু সময় ঘনি ঘনিয়ে আসবে তখন মানুষ আল্লাহ কাছে কি প্রার্থনা করবে সদাকার জন্য আলা আজানি করি বিশাক মাহিন হে ইমান তার কেসি করে দান খারাত কর যখন করতে থাক তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে মৃত্যু আসলেই তখন লোকেরা কি বলা করবে কি আবদার করবে লাউরা ইলা ও আল্লাহ আমাকে যদি একটু অল্প সময় দিতেন খালি কারিফ একেবারে অল্প সময় দেন একটু আমাকে প্রথম নিবে আমি একটু সদ্গা করি দান খারাপ করে বেশি আর একটু তবা টবা করে একটু কর্ম করে আমি হয়ে তাহলে আমার মৃত্যু হোক তাহলে আমার না হলে আমি শেষ এত সম্পত্তি দেখে যাচ্ছি। আমার কয়টা বাড়ি আছে আমার কত টাকা আছে আমার কত টাকা কয়টা প্লট আছে ফ্ল্যাট কয়টা আছে খালি জোগাড় করতে মনে চাই তাই না খালি জোগাড় করতে মনে হয় সুযোগ পাইলেই মনে হয় আরেকটা নেই আমি আমাদের এখানে আশেপাশেই মানে এরকম এক লোক ভালো পয়সাওয়ালা আছে তো দেখি যে মানে ওনার বয়স অনেক হয়ে গেছে তো এখনো দেখি যে আরো মানে ওনার আরো মানে বাড়াচ্ছেন খালি বাড়াচ্ছেন আমি চিন্তা করি মাসাল্লাহ বয়স তো কত হয়ে গেছে মানে ষাট থেকে সত্তরের ভিতরে আর কতদিন হায়াত পাবেন তিনি এখন কোন চিন্তা করি বাড়ায় বুঝিনা কিছু কিছু এগুলো এনজয় করার কোন গ্যারান্টি আছে জোয়ান মানুষের তো নাই কিন্তু এত বুড়ো হয়ে গেলে সব আর কেমনে আশা করি আমরা কিন্তু দুনিয়াটা আসলে বলা সহজ কিন্তু এটা এমন ভাবে ঢুকে এটা কিন্তু ধোকা দেয় এই জন্য আল্লাহ দুনিয়াকে কি বলেছেন ধোকাবাজ ফালা তা করব না কুমল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় কি ধোকা এসে তোমার আরো দরকার আছে তুমি কি সহজে মরবো নাকি এই ওইটা শুধু পাওয়া যাচ্ছে শুধু পাওয়া যাচ্ছে আর দিতে বলে যে দিতে পারে মনে করেন এক মিলিয়ন সে একশো পাউন্ড তার হাতে না যে দিতে পারে এক তার দশ পাউন্ড দিতে কষ্ট হয় এক পাউন্ড এরকম আমাদের মধ্যে এরকম দুনিয়া যেকে বসে আছে ওই দিন আসার আগেই যেদিন আমরা এমন থেকে যাবো তখন মনে যাবে আহারে আমি এত বোকা কেন ছিলাম আমি আমার সম্পত্তির অর্ধেক কেন দেই নেই আর কোন রকম খাওয়া দিয়ে এতগুন রেখে বাকি কেন দেয় নেই বিশ্বাস করে এটা মনে করবো সব আল্লাহ জন্য আমাদেরকে দেওয়ার জন্য হিম্মত দান করে এরপরে আমরা দেখতে পাই যে আল্লাহ রব আলমিন এই কথাগুলো তো শুধু মক্কার কাফের বলছেন তাই নয় এটা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই মেসেজ আছে কে আমার পর্যন্ত মুসলমানদের জন্য আছে অমুসলিমদের জন্য আছে আমরা মুসলিম হয়ে কতটুকুন এইগুলোর মানে উত্তীর্ণ হয়েছি আমাদের চিন্তার জন্য আমাদের যিনি তোমাদের জন্য আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেখান তার মাধ্যমে তিনি তোমাদের জন্য রকমারি ফল ফলাদি কৃষি ফসল পণ্য এগুলাকে তোমাদের এজেক হিসাবে তিনি বের করে নিয়ে আসেন মাটি থেকে আল্লাহ তালার এই নিয়ামত গুলো কাফেরও খায় মোমিনও খায় নেককারও খায় গুণাগারও খায় তো এই যে আল্লাহ তালা এত দিচ্ছে সেই অনুযায়ী আমরা কি পরিমাণ আল্লাহ তালার কথা মনে করি যে আমার এত মজার খাবারের ব্যবস্থা হয়ে এগুলো এত মজা করে খাচ্ছি এত কিছু আমার অভাব অনটন নাই আমি রাত দিন মশলা আল্লাহ যখন হয় তখনই খেতে পারি এত নামত আল্লাহ আমাকে দিয়েছেন আমি আল্লাহ প্রতি কি কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করি কতটুকু সুক্রিয়া আদায় করি হক কি পরিমাণ আদায় করি এগুলো আল্লাহ তালা অনেক জায়গায় মনে করে দিয়েছেন বারবার বারে রিপিট করছেন তাই না কারণ কি আমাদের খুব মনে থাকে নাকি মনে থাকে না এই জন্য বারে বারে আল্লাহ নিয়ে এসেছেন মনে রাখার জন্য আর তোমাদের জন্য জাহাজ নৌকা ব্যবস্থা চলার ব্যবস্থা করে দিয়েছেন এই টেকনোলজি শিখিয়ে দিয়েছেন এবং এই সৃষ্টির মধ্যে আল্লাহ সে সিস্টেম করে দিয়েছেন যে ওই এত গভীর পানির উপরে আমরা নিরাপদে পার হয়ে যেতে পারব ছোট্ট একটা কাঠের নৌকা দিয়ে অনেক রাস্তা মধ্যে নৌকাটা ডুবে গেলে সমাধি হয়ে যাবে কিন্তু না আমরা পার ছোট নৌকা দিয়ে আবার দেখা যায় এত বড় বড় জাহাজ আছে সাগরের মধ্যে সুহান কত তালা এক জাহাজ মাঝে মধ্যে আছে এই যে ক্রুজ জন্য যে সমস্ত তারা এগুলো করে মানে দশ পনেরো তালাও আছে বোঝায় না এইগুলা মধ্যে আপনার হোটেল আছে কয়েকটা এরপরে ওখানে স্টেডিয়াম আছে ওখানে সিনেমা হল আছে সুইমিং পুল আছে ইয়া আল্লাহ সব পানির উপরে আটলান্টিক মহাসাগর বাড়ি দেয় আর ওজন কত এটা বলেন তো কতটাউন ওজন হবে এক একটা শিপের বড় বড় জাহাজগুলো তো আল্লাহ তাল্লা বলে যে এই পানির মধ্যে তোমাদের নিরাপত্তায় যাওয়ার জন্য এইরকম সিস্টেম আল্লাহ করে দিয়েছেন এগুলা কি মানুষ খেয়াল করে তা না হলে আমরা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হয়তো এখন এরোপ্লেন আবিষ্কার হয়েছে ওই সময় যখন নাজির হয়েছে তখন এগুলো ছিল না এখন আমরা হয়তো প্লেনে যাতায়াত করি মাসা আল্লাহ থেকে এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট এক মহাদেশ থেকে আরেক মহাদেশ কিন্তু এখনো কিন্তু পৃথিবীর অধিকাংশ এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় খাদ্য থেকে শুরু করে বিভিন্ন উপাদানগুলো কোন মাধ্যমে এখনো এখন জাহাজের মাধ্যমে শিপের মাধ্যমে চায়না থেকে সারা দুনিয়ায় কত পরিমাণ মাল যাচ্ছে আর আসছে এসব চলছে এগুলো নিয়ে চিন্তা করা দরকার তোমাদের জন্য আল্লাহ কত কিছু তোমাদের অনুকূল করে দিয়েছেন তোমাদের কন্ট্রোল করে দিয়েছেন শাকহারা মানে তোমাদের অধীন করে দিয়েছে নিয়ন্ত্রণ করে দিয়েছে। তোমরা এগুলোকে ব্যবহার করতে পারছ এই শাকহারা কথাটা আরিটে দোয়ার মধ্যে আছে কোন দোয়া যখন আমরা গাড়ি ঘোড়াতে উঠি সে আল্লাহ পবিত্রতা যিনি এই যানবাহনকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন আমরা এটা কন্ট্রোল করতে পারছি আগের যেমন ঘোড়া ছিল উঠছিল না লাগাম ধরা যায় দৌড়তে দিগলে আটকানো যায় এখন সে লাগামোর জায়গা কি আছে ব্রেক আছে হাতের ব্রেক আছে পায়ের ব্রেক আছে খুব দ্রুত আর একটু নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কি হয় তো এইভাবে করে আল্লাহ রব আলিন আমাদেরকে নিয়ন্ত্রণ এনে দিয়েছেন তোমাদের জন্য এই সাগর পথে তোমরা বিশাল বিশাল জাহাজ নৌকা দিয়ে মালাবাল পার করিজিল বাহারি আমি আল্লাহর হুকুমে এগুলা এই সাগর পাড়ি দেয় আর আমরা তো মনে কত নিউ টেকনোলজি বের করেছি আল্লাহ কি করলেন কোন কোনো মানুষের এই চিন্তা তাই না ওই আর কিন্তু এই জন্য টাইটানিক আলা যখন গর্ব করেছিল দুনিয়ার মধ্যে একটা ইতিহাস হয়ে থাকলো কি বলেছিল যে এটা কখনো ডুববে না এখানেই ছিল নাকি আরো কিছু ছিল সে নাকি গড কেও চ্যালেঞ্জ করেছিল ইট ইজ সো স্ট্রং যে গড কিছু করতে পারবে না এটাকে আর সেই জন্য প্রথম যাত্রাতেই আল্লাহ তালা দেখাই দিলেন দিন আগে ডুবরুরে গিয়ে ডকুমেন্টারি আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছিল সোনা দিয়ে বানানো কিছু জিনিস ছিল ওই সমস্ত জায়গার মধ্যে তাদের বাটন টাটন এগুলো এত এক্সপেন্সিভ করেছিল মানুষ কিন্তু মানুষ মনে করেছে তাদের হুকুমে চলে কিন্তু আল্লাহ বলছেন বেআরিহি আল্লাহর হুকুমে আল্লাহর কমান শুনে এগুলো তোমাদের কমান শুনবে না তোমাদের কমান শুনে আমি যতক্ষণ করবো এই যে আল্লাহ আমাদের যেন কখনো মিস না করি এই দোয়া যেন অবশ্যই পড়ি এবং ছেলে মেয়েদেরকে গাড়িতে বসলেই এই দোয়া পড়তে হবে ও সরাল কুমুল এমন কি নদীগুলোকে তোমাদের নিয়ন্ত্রণ এনে দিয়েছে নদীগুলো কার খেদমত করে আমাদের করে করে এই এই কুলকুল পানি দিয়ে যায় পানির সাপ্লাই দেয় সারা দুনিয়া তার পথে মানুষের জন্য গরু ছাগলের জন্য পাখালির জন্য পানি শুধু নয় শেষ শেষ ব্যবস্থার জন্যে আবার কত মাস এখানে রেখে দিয়েছেন আমাদের রিজেক্টে সাপ্লাই করার জন্য এই যে নদীর নেটওয়ার্ক আল্লাহ বিছিয়ে দিয়েছেন এগুলা সব আল্লাহ করেছে মানুষ চিন্ত করে এগুলো প্রাকৃতিক ভাবে হয়েছে আর তোমাদের জন্য আল্লাহ তালা এই সূর্য এবং চন্দ্রকে একটা পরে আরেকটা নিয়মিত এই তাদের প্রদক্ষিণ চলছে একটা একটা এই চলার ঘুরার কাজ প্রদক্ষিণ করার কাজ অব্যাহত রেখেছে এবং কোনদিন এমন হয়নি কোন একটা কারণে দুইটার মধ্যে টক্কর লেগে গিয়েছে অথবা একটা আসতে দেরি হয়েছে আরেকটা বলে যে এখন আমি কি করি এরকম কোন গ্যাপ সৃষ্টি হয়নি এই সাইকেল একদম ফিক্স করে দেওয়া চলছে এবং সেটা আবার দেখা যাচ্ছে কোন সময় বাড়ে কোনো সময় কমে সেটা আবার একদম প্রোগ্রাম করা অ্যাক্সিডেন্টালি বাড়ে কমে না একদম প্রোগ্রাম করা করে দেওয়া আছে কখন আস্তে আস্তে শীতকালে কমবে আস্তে আস্তে গরম গরমকালে কামলে করে বাড়বে একদম প্রোগ্রাম ঠিক করে দেওয়া আছে এত সুন্দর একটা সিস্টেম যে সিস্টেম কখনো কলাপস করেনি যে কলেজ কম্পিউটার কি করে না সাম্মা প্রত্যেকটি চন্দ্র সূর্য পৃথিবী ওর গ্রহ নক্ষত্র সবগুলোই নির্দিষ্ট একটা পক্ষ পথে প্রদক্ষিণ করতে থাকে ঘুরতে থাকে একটা পরে একটা ফিক্স করে দেওয়া আছে এবং এই লাইন এবং নাহার যদি না হতো দিন এবং রাত দুটো না থাকলে একটা থাকলে কেমন হতো কেউ কেউ মনে করে মনে করে যদি শুরু পুরোটাই দিন হয়ে যেত মনে হয় অনেক বেশি কাজ করতে পারতাম পৃথিবীর প্রোডাকশন অনেক বেড়ে যেত রাত হওয়ার কারণে অনেক কিছু বন্ধ করে দিতে হয় কাজকর্ম কমে যায় এইরকম কেউ চিন্তা করতে পারে হয়তোবা কিন্তু আল্লাহ তালা যে কথা হাকিম মানুষ এদের রেস্টের দরকার আছে আর রাতের অন্ধকার না আসলে ঘুমের যে মজা নেই যারা রাতের বেলা ডিউটি করে আর দিনের বেলা ঘুমান ঘুমের মধ্যে এত মজা নাকি হক আদায় হনার শুরু আল্লাহ রাত কে তোমাদের জন্য শান্তি রেস্টের কারণ বানিয়েছি আরাম হওয়ার জন্য ক্লান্তি দূর করার জন্য ব্যবস্থা এবং এগুলো চিন্তা করা দরকার এই জন্য বারে বারে আল্লাহ তালা এনেছেন যদি চিন্তা করি তাহলে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা অনেক বেড়ে যাবে আর যখন চিন্তা করবো না সব ফর গ্রান্টেড এইখানে আবার কি এটা ন্যাচারালি হয়ে গেছে তখন দেখা গেল আল্লাহ প্রতি স্বীকৃতি দেওয়ার সুক্রিয়ানের কোন চিন্তা আমরা করি না এই জন্য আল্লাহ অন্য আয়ালের একাত্তর থেকে আয় বলেছেন তোমরা কি দেখেছ যে আল্লাহ যদি তোমাদের জন্য কে আছে কোন মাহবুদ এটাকে চেঞ্জ করে তোমাদের জন্য একটু আলোর ব্যবস্থা করবেন কেউ পারবে না বলো আরো এই তুমি আপনি আর বলে দিন তোমরা কি দেখেছ যে আল্লাহ যদি তোমাদের জন্য কেমত পর্যন্ত শুধু দিন ই রাখতেন এক নাগারে এক হারা দিন কোন রাত নেই তাহলে কে ছিল কোন মাহুদ আছে আল্লাহ ছাড়া তোমাদের জন্য রাত নিয়ে আসবে আল্লাহ রাবুল আলমিন ছাড়া কেউ নেই এই দিন এবং রাতের এই যে আবর্তন বিবর্তন এটা যে আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ তালা দিনের বেলা কত কাজ করতে পারি রাতের বেলা একটু মন ভরে ঘুমাতে পারি শরীরে ক্লান্তি চলে যায় পরের দিন সকালে আমরা পূর্ণাঙ্গ এনার্জি নিয়ে আবার উঠে যাই এখন কেউ কেউ বলবেন যে আমাদের তো রাত দিন আছে ওই যে স্ক্যান্ডার কান্ট্রি তো রাত দিন নাই আবার সেটা আল্লাহ করলেন কেন কি করলেন একেবারেই যে নাই তা না আসে কিন্তু আল্লাহ কোন কোনো সময় সামারের এক্সট্রিম টাইমে আল্লাহ তালা দেখাই দেন এবং দিনের উইন্টারও মিডল অব দা উইন্টারে দেখাই দেন যে এই সিস্টেম কোন কোন জায়গায় আল্লাহ না দিলে কেমন হয় তোমরা এক নজর দেখো চিন্তা কর যে তোমাদেরকে আল্লাহ কি নিয়ে দিয়েছে। আর সৃষ্টি করে তাদের প্রত্যেকটি সাফারিং এর বিনিময়ে আল্লাহর কাছে তাদের অসম্ভব পাওনা থাকবে কে আমাদের দিন এবং যাদের যত বেশি সাফারিং হয়েছে এবং তারা সবারের সাথে নিয়েছে আল্লাহ হয়ে গেছে আমরা তো মিস করে ফেললাম আমার কে যদি এত সাফারিং দিত যে আমি জীবন্ত অবস্থা আমার চামড়া খুলে ফেলা হচ্ছে দুশ্মনের পক্ষ থেকে তাহলে আজকে আমি কামিয়াব হয়ে যেতাম তবে আমরা আল্লাহ কাছে আল্লা পরীক্ষা থেকে বাঁচিয়ে দেবেন তোমাকে আমি সুস্থ করেছি শারীরিক ভাবে মানসিক ভাবে তুমি এগুলাকে চিন্তা কর তোমার আল্লাহ তোমার প্রতি কত বড় করেছেন এই আল্লাহ তালা এগুলো দেখান এই প্রত্যেকটি সৃষ্টি থেকে যখন কোন জায়গায় কোন অসুবিধা দেখা দেয় সেখান থেকে শুধু চিন্তা করে যা তুমি আমার প্রতি কত করেছি আর তিনি তোমাদেরকে দিয়েছেন যাই তোমরা চেয়েছো তাই তিনি দিয়েছেন তোমাদের চাওয়ার অনেক কিছু দিয়েছেন এখন সবগুলো কি চেয়ে চেয়ে পেয়েছি নাকি চাওয়া ছাড়াও তো পেয়েছি পাইনি অনেক কিছু চাওয়া ছাড়া পেয়েছি তোর অর্থ হচ্ছে তোমরা যাচ্ছে এসো যা তোমাদের দরকার চাও নাই সেগুলোও দিয়েছি এস আল তুমুর মধ্যে চাওয়ার মধ্যে এটা যা তোমাদের দরকার সেটাও আমি দিয়েছি তাদের অনেক দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখন আমরা কম্পেয়ার করব কি আমরা কম্পেয়ার করি কোন দিকে যে আমি তো এটু পাইছি আমার থেকে ও এত বেশি পেল ওইটার দিকে তাকাইতে গিয়ে নিজে মনে হয় খালি কম পেয়েছি আমাদের মনে এটা ঘুরে এই জন্য রসুল্লাহ বলেছেন শোনো তোমার চেয়ে উপরে যে আসে খালি তার দিকে তাকিও না তোমার চেয়ে যে নিচে আসে যে আরো কষ্টে আসে তার দিকে তাকাও তাহলে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারবা যে আল্লাহ তালা তোমাকে কত কিছু দিয়েছেন না হলে তুমি নাশকর হয়ে যাবে আমাকে আল্লাহ বলতে কিছুই দিলেন না এই জন্য আমি কি পেয়েছি এটা চিন্তা করা দরকার নিজের দিকে তাকিয়ে এরপরে যারা একেবারেই কম পেয়েছি মনে করি তারাও কিন্তু একেবারে কম পাইনি তুমি নিজে যা কিছু পেয়েছ এগুলো তুমি লিস্ট করো হিসাব করো আল্লাহ নিয়ে আমার কি কি পেয়েছ তুমি গনে শেষ করতে পারবে না সুস্থতা একটা বিরাট জিনিস অনেক মানুষ আলহামদুল্লা বয়স পাওয়া দিন এভাবে করে আপনি দেখেন যে আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন এগুলো আমরা যে হিসাব করি আমরা দেখব যে আল্লাহ তালা একতরফ আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু ইনসান এগুলো হিসাব করে না কোনটা পাওয়া গেল না খালি ওইটার অভাব সব পাওয়া গেল খালি একটা পাইনি ওইটা খালি মনের মধ্যে এত ঘুরে আসলে মানুষ এক ধরনের জালিমে মানে সে করতে জানে না আর সে অকৃতজ্ঞ অস্বীকারী স্বীকৃতি দেয় না বলা আল্লাহ তালা আপনি আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ জমান আসতে চায় না শুধু পাইনি পাইনি অভাব অভাব এইরকম হাহাকার তার ভিতরে থাকে কিন্তু তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা কিন্তু আল্লাহ শুক্রিয়া বেশি করে অল্প পেলেও এত সন্তুষ্ট হয়ে যায় এবং হওয়াটা খুবই ভালো লক্ষণ আর সেই জন্য সবসময় আল্লাহ তালা এই শুক্র আদায় করা চেষ্টা করা দরকার এবং আল্লাহ কাছে তৌফিক চাওয়া দরকার দোয়া চাওয়া দরকার সেই দোয়াটাও শিখে দিয়েছেন বললেনেখা অশোক রেখে আল্লাহ আমাকে সাহায্য করে আপনাকে ডাকতে শকর আদায় করতে এবং সুন্দর করে আপনার ইবাদত করতে কি প্রশংসা করবো যত প্রশংসা করি এটা যথেষ্ট হবে না এবং কোন অবস্থাতে আপনার থেকে আপনার সাহায্য থেকে আমাদের নিজেদেরকে বে নিয়াজ হওয়ার বিমুখ হওয়ার কোন সুযোগ নেই আমরা আপনার কাছে এত ঠেকা আপনার দয়ার উপরে আমাদের বসবাস করতে হয় দাউদ আলাই একটি দোয়া আছে কাছে শকরের ব্যাপারে তিনি কি দোয়া করলেন তিনি বললেন যে আল্লাহ আপনার শকর আদায় করা কেমনি শেষ করব। যখন আমি শকর করি আপনার এই শকর যে করি আমি এইটা তৌফিক যে আপনি আমাকে দিয়েছেন এটাও তো আরো বড় নিয়ামত হয়ে দিয়েছেন কারণে তাকে আপনি অনেক বড় নিয়ামত দিয়েছেন এই কথা যখন তিনি বললেন তখন আল্লাহ তারা ওনাকে বললেন আল্লা সাকার্তানিয়া দাউদ দাউদ এখন তুমি আমার শকর আদায় কর যে শকুর আদায়ী করাটাও আপনারই দান আপনি আমাকে মনে করিয়ে দেন আপনি আমাকে এই তৌফিক দিয়েছেন তা না হলে আমি না হয়ে দিতাম এই একজন কবি বলেছেন আলী বলেছেন আলহামদুলিল্লাহ আদা শুক্রি ইন হা দি তুবু আলাম হু বিহা সে আল্লাহ শুকর প্রশংসা যার শকর আদায় করা যায় না কোনটা নিয়ামত আদায় করা বাকি থেকেই গেল কবি একদম বললেন লাউ কুল্লু যা যার মিনী লেহা লোকাতুন তুস্নি আলৈকা বিমা লিন পায়ের জবান থাকতো আঙ্গুল গুলোর জবান থাকতো সবগুলো দিয়ে যদি খালি আলহামদুল্লা আপনার শোকর আদায় করতাম তারপরেও আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এ শুকর আদায় হবে না বরঞ্চ যত শুকর আদায় করি আপনার এই যে আপনি আমাকে সুক্রিয়া আদায় তৌফিক দিলেন এই কারণে আপনার শকর আদায় করা আমার বাকি থেকেই গেল এই দেওয়ার এতক্ষণ কথাগুলো ছিল তাদেরকে তিনি শুনালেন এরপরে এবারে তিনি মক্কাবাসীদের আদি পিতার খবর নিয়ে আসছেন ইব্রাহিম আলাহাম হে মক্কার লোকগণ ইব্রাহিম আলাহালামকে তোমরা মানো তোমাদের পূর্বপুরুষ উনি অনেক বড় বুজুর্গ ছিলেন স্বীকার করো। তিনি কি জন্য ঘর বানালেন তার কি নীতি ছিল শুনো যখন ইব্রাহিম বললেন হে আমার রব এই শহরকে আপনি নিরাপত্তা দিয়ে দিন নিরাপত্তা শহর বানিয়ে দিন মক্কাকে কারণ ওখানে রেখে দিতে হচ্ছে ওনার স্ত্রী এবং ছেলেকে আর দেন হেফাজত করেন আমরা এই মক্কাবাসীর জন্য তিনি এই দোয়া করে গেলেন ওনার সন্তান ইসমাইল আলহ ইসালাম এবং তারপরে তাদের কয়েক গোষ্ঠীতে পার হয়ে গেল এরপরে আস্তে আস্তে এই ঢুকে গেল সালম তারা নিয়ে আসলো ওমানি ফিম হের এই মূর্তি গুলো এই মূর্তি পূজার মাধ্যমে এগুলো অনেক মানুষকে গোমরা করেছে সেই নুহার আসলামে জমানার কথা এভাবে করে প্রতিযুগেই এই মাবুদ গুলো মানুষকে অনেক ধোকা দিয়েছে মিথ্যা মাবুদ গুলো কাজেই যারা আমাকে অনুসরণ করবে আমার তহিদ উপরে থাকবে তারাই আমার লোক আমার দিনের উপরে আমার মিল্লাতের উপরে থাকবে অমান আসানি আর যারা আমার এই মিল্লাতের বাইরে চলে গেল তৌহিদের বিপরীত রাস্তায় চলে গেল আল্লাহ রাহিম হে আল্লাহ আপনি তো অনেক ক্ষমাশীল এবং আপনি মাফ করে দেন এখানে ইব্রাহিম আল্লাহর এসেছে আদায় করেছেন সন্তান পাওয়ার ক্ষেত্রেও অন্য আয় তিনি বলেছেন আলহামদুলিল্লাহ কিবালি ইসমাই যে সে আল্লাহর প্রশংসা যিনি আমার বার্ধক্য অবস্থায়ও আমাকে ইসমাইল এবং ইসহাক হিসাবে সন্তানকে দান করলেন এই দুইজন আসছিল কোন কোন রেওয়ায় এসে ইসমাইল আলাহাম আসলেন তখন ইব্রাহিম আল্লাহ বয়স কত নিরানব্বই বছর তার ১৩ বছর পরে আসলো ইসাহ আলাহ ইসলাম যখন ইব্রাহিম আলাহামের বয়স ১১২ বারো তো এই জন্য এই যে সে বয়সের সন্তানগুলো পেয়েছেন এবং তাদের মাধ্যমে আশা করছে পরবর্তী নাতি এবং নাতিদের জেনারেশনগুলো আসবে তাদের জন্য তিনি দোয়া করলেন আন্না আবুদুল আসনাম যে আল্লাহ দুটো জিনিস একটা এই শহরকে নিরাপত্তা দেন আরেকটা হচ্ছে আল্লাহ কোন মূর্তির এবাদত যেন না করি এবং আমার সন্তান সন্ততি না করে সে রাস্তা থেকে হেফাজত করেন তো প্রথমেই তিনি দোয়া করলেন কোনটা নিরাপত্তার দোয়া এই জন্য সেফটি সিকিউরিটি নিরাপত্তা একা সমাজে থাকা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজ না করা ইসলাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছে সমাজের নিরাপত্তা সিকিউরিটি বিঘ্নিত হয় এমন কোন কাজ সহজে করা ঠিক নয় রক্তপাত হয়ে যায় এই জাতীয় কাজ যেন সহজে না ঘটে সমাজের নিরাপত্তা মানুষের জন্য অনেক বড় দরকার আল্লাহর ইবাদতের আগে ওইটাকে তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন কারণ নিরাপত্তা না পারে নামাজে পড়া যাবে না ঠিক মতো এরপরে এই তৌহিদ এর ব্যাপারে এবং শেরেকের ব্যাপারে সতর্ক করেছে এই যে দোয়া তিনি করেছেন দেখেন তিনি শেষে কি করলেন অমান আসানি যারা আমার নাফরবানি করবে অন্য রাস্তায় যাবে তাদেরকে আদা দিয়ে বরবাদ করে দেন এই দোয়া করছেন নাকি কি বলেছেন ফাইনাকা গাফুর রহিম আল্লাহ যে নাফরবানি করে আপনি তো অনেক ক্ষমাশীল আপনি তো অনেক দয়াময় তাদের জন্য মাপ চেয়েছেন এই জন্য নবী আমি তাই করেছেন কোন নবীরা গিয়েছেন এই সালের সালের খবর আমরা দেখি তিনি আল্লাহর কাছে কি দোয়া করলেন এই বাদুক্লাহ যে আপনি যদি আল্লাহ যারা নাফরমানি করে এদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্ধা আপনি শাস্তি দিলে তাদেরকে ঠেকাবে আটকাবেকে। আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনি তো অনেক শক্তির অধিকারী আপনাকে কেউ আটকাতে না, আপনি অপরাজিত আল হাকিম আপনি জ্ঞানীও আপনি কাউকে শাস্তি দিলেও সেটা কোনো অন্যায় কাজ হবে না আমি জানি তবু আল্লাহর কাছে তিনি একটু আপিল করে ছেড়ে দিলেন নবীরা এভাবেই দোয়া করেছেন এরপরে আমাদের নবীও দোয়া করলেন প্রত্যেক নবিতার তার জন্য দোয়া করছেন দেখছেন তো আমাদের নবী কি দোয়া করলেন তিনি তিনবার করে দোয়া করলেন আর কান্দে থাকলেন বা কান্দলেন আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত তাদের প্রতি রহম করার জন্য তো আল্লাহ এখন জিবরিল পাঠালেন এ ধিয়া জিব্রিলাম হে জিব্রিল আপনি আপনার রব তো জানেই আমি তো জানি ওসান সান হুমায় ওনাকে জিজ্ঞাসা করা জিবরিল যে আপনি কাঁদেন কেন আল্লাহকে জানেনা কেন কাঁদেন তো জিবরিল আসলেন ওনার এসে জিজ্ঞেস করলেন কেন কাঁদেন তিনি বললেন আমার উম্মতে কি অবস্থা হবে যারা করবে তাদের কি গতি হবে কত লোক জাহান নামে যাবে আমার উম্মতে আমি চাই সবাইকে উপায় হবে এটার জন্য খুব আছি সকাল আল্লাহ এজাহ ইলাহাম্মদ এই খবর যখন জিবির নিয়ে গেলেন যে এই উম্মতের আখেরাতের কথা চিন্তা করে তিনি খুব কাঁদছেন খুব দুশ্চিন্তায় আছেন তিনি আবার পাঠালেন যান ওনার কাছে গিয়ে বলেন তাদেরকে অসুবিধায় ফেলবো না এখন এই খুশি পাইতে হলে তো কিছু কোয়ালিটি লাগবে কিছু কাজ করা লাগবে তো নাকি বিনা কাজেই পার হয়ে যাবো এই জন্য দিনের দিকে আসতে হবে দিনকে গ্রহণ করতে হবে তারপরেও যদি আমাদের গুনাকাতা হয়ে যায় নবী করিম সাল্লা সুপারিশের কারণে সাফায়াতের কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেকটা উপায় বের করে দেবেন আশা করছি এরপর তিনি আরো দোয়া ইব্রাহিম সালাম হুম প্রথমে জ করেছিলেন নিরাপত্তার জন্যে এর তারা দনা মূর্তি পূজা না করে বিশেষ করে যখন তিনি এই মক্কায় এই জমিনে রেখে গেলেন এরপরে দ্বিতীয় এবং তার ছেলে ইসমাইলকে দেখে যাওয়ার পরে সামনে বেশি কিছু বলতে পারলেন না একটু দূরে গিয়ে তাদের দৃষ্টির গিয়ে আল্লাহর আমি আমার সন্তান সন্ততি স্ত্রী সহ ছেলে সহ এই জায়গায় রেখে গেলাম দেওয়াই দিজার ইন এমন একটা প্রান্তরে যে তার আশেপাশে কোন কৃষি কাজ ফসল খ্যাত শস্য গাছপালা কিছু নেই একেবারে ধুতু বালু তখন ওখানে কোন খেজুর গাছ নেই জায়গায় আপনার ঘর হবে ইব্রাহিম আলাহ সাল্লাম জানতেন কেন আল্লাহ বলতে বনবাসে দিয়ে আসো এখানে নাকি আল্লাহর প্ল্যান আছে তিনি এটা জানতে পেরেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে কিছুদিন পরে এখানে আল্লাহ কি হবে আল্লাহর ঘর হবে সে ঘর বানাতে হবে এই আপনার পবিত্র হবে সেই জায়গায় আমি রেখে গেলাম আপনার ইচ্ছায় তারা যেন্লাহ দিবে বাক্যাটা এই ঘর যে আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর জমিন প্রথম বানানো হয়েছে যেখানে নামাজ কায়েম হবে যেটাকে হবে টাওয়টাকে কেন্দ্র করে হাজ হবে সেই কাদের জন্য আল্লাহ রেখে গেলাম এখন একলা কষ্ট হয়ে যাবে তাদের জন্য আল্লাহ আপনি কিছু ব্যবস্থা করেন আপনি তাদের দিকে আসার জন্য আকর্ষণ সৃষ্টি করে দেন উৎসাহী করে দেন আল্লাহ কর আর তাদেরকে আল্লাহ তালা এমন ফসল আদি ফল মূল যা কিছু দরকার আপনি এগুলা রিজিক দান করতে থাকেন তাদের যেন রিজিকের অভাব না হয় আল্লাহ এগুলো পেলে তারা তো আপনার বেশি করে শুকর আদায় করতে পারবে তিনি রেখে আসলেন আর বললেন আফ ইদা নাস মানুষ থেকে মানুষের মধ্য থেকে কিছু লোককে তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন ইমামী কাসির রহমতুল্লাহ আলহী বলেন এমনি আব্বাস থেকে রেওয়াত বলছেন যে আল্লাহ তারা এটা বলেন না এদিকে মানুষের মধ্য থেকে কিছু লোকের দিলকে ধাবিত করে দেন কেন যে ওইটা যদি সব মানুষের কথা বলা হতো তাহলে মুশকিল হয়ে দেখতো মক্কার দিকে পারস্ববাসী রোমা রোমান ইউরোপিয়ান তারপরে আপনার ইহুদিনা সারা সবাই গিয়ে মক্কার দিকে হুমরে খাইত সবাইকে আল্লাহ চান না সেখানে শুধু তফিদ আলাদে চান ওখানে যাক এই মুসলিম উম্মার জন্য আল্লাহ এটাকে খাস করে দিয়েছেন আফ নাস। তো আল্লাহ তালা রিজিক পাওয়া গেলে আল্লাহ শুকুর আদায় করতে হয় একটু আগে আমরা শকরের জন্য বলে আলোচনা করেছিলাম শকরকে আল্লাহ খুব পছন্দ করেন তাই না খাওয়ার পরে শুকর আলহামদুলিল্লাহ ইত্যাদি আমার কোন শক্তি ছাড়াই আল্লাহ মাকে কিভাবে খাওয়াই দিলেন তো এই খাওয়ার শকরটা এত বড় যে কোন কাজের শকরে তবে খাওয়া শকরের ব্যাপারে একটা খাস হাদিস আছে আতাই মোশাকের যে ব্যক্তি খায়ে শুকর আদায় করলো রোজা রাখলো না আল্লাহ তাকে নফল রোজার দরকার নাই খালি খাবে না আদায় করবে না একটা তিনি দিয়েছেন যে ঠিক মতো আদায় করলে এত নেই পাওয়া যায় কিন্তু তারপরে অর্থ এই নয় যে আমরা নফল রোজা ছেড়ে দেব ওকে এরপরে শুকর কে আল্লাহ কত পছন্দ করেন আল্লাহ নিজে কোরআনে বাকি বলেছেন যদি তোমরা শুকর আদায় কর তাহলে আমি আরো বাড়িয়ে দেব ওই যে ইমাম সাফি সবাই বলছে ইমাম নবী দাউদ আলাম বলছে আল্লাহ কেমন শুকুর আদায় করুন যেটা শুকুর আদায় করি এটাও তো আপনার কাছে পাওনা হয়ে আপনার তো আল্লাহ আমাদেরকে দিতেই থাকবেন শুধু যত আমরা আদায় করবো তত আল্লাহ আমাদেরকে দেবেন এই দেওয়ার অর্থ এই নয় যে আমি খাওয়া দাওয়া করলাম তারপরে আল্লাহ আমাকে আরো বেশি করে খাবার দিবেন শুধু ওইটার জন্যই শোকার করি তা নয় মধ্যে আমি যে বাড়িয়ে দেবো কি জিনিস বাড়িয়ে দিবেন খালি দুনিয়ার খাবার বাড়িয়ে দিলে হবে নাকি আমাকে যদি আল্লাহ তালা ইমান বাড়িয়ে দেন আমার আমল বাড়িয়ে দেন আমার মধ্যে আল্লাহ তাল সৃষ্টি করে দেন এটা বাড়ানো হলো না তাহলে দুনিয়াতে জিনিস বাড়তে পারে আখেরাতে বাড়তে পারে তবে দুনিয়ার হাসানার অর্থ কি আমরা সবসময় মনে করি দুনিয়ার মধ্যে টাকা ভালো বেশি হওয়া এগুলো এক দুনিয়ার হাসানা আর আখেরাতের হাসানা একটা বুঝলাম জাননাতে যাওয়া আসলে দুনিয়ার হাসানা কি দুনিয়ার যে সমস্ত বৈষয়িক বিষয়গুলো আসে যাওয়া হাসানা দিনদার হয়ে দুনিয়াতে বসবাস করতে পারা এটা দুনিয়ার হাসানা নয় কি অবশ্যই আবার কেউ কেউ দুনিয়ার হাসানা বলতে একজন ভালো স্ত্রীকে বোঝানো হয়েছে এটাও বলেছেন তো শুধু এই বস্তুগত বিষয় না এটা মধ্যে অনেক কিছু চলে আসে রবানা ইন্না কে আলম আমি কি ঠিক মত করলাম না আমার ওই অন্য কোন নিয়ত আছে আর আল্লাহ আপনি সবই জানেন আমার অন্তর টর মেদে সাথে কদ্দুর আছি আমি দুনিয়া চাই না আখের চাই সবই আপনি জানেন আপনার কাছে লুকানোর কিছু নাই আর কাছে জমিনের মধ্যে আসমানের মধ্যে কোনো কিছু থাকে না কোনো কিছু লুকানো যায় না এখানে শিক্ষা হচ্ছে যে আমরা দোয়া করার সময় চাওয়ার সময় আল্লাহ তালার কাছে যত এখলাসের সাথে পারা যায় যত মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায় আর কিছু লুকানো যায় না আমি মুখে বলি আর একটা মনে আরেকটা এটা জানা না হয় এটা থেকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে করলেন বার্ধক্য বয়সে সব দোয়া শুনতে পান আল্লাহ সব দোয়া শুনেন এখন সব দোয়া শোনার পরে আমরা মনে করি সব দোয়ারই কবুল হওয়া দরকার সব দোয়া তো কবুল হয় সাথে করলে কোন দোয়া কবল না হয় উপায় নাই কিন্তু আমরা তো সব দোয়ার করলাম যে চাকরিটা দিবাই কত দোয়া করে চাকরি পাইলাম না এখন আমার ধারণা কি হলো দোয়া টোয়া কবুল হলো এত দোয়া করলাম কবুল হলো না এইটা একটা ভুল ধারণা আপনি যতক্ষণ দোয়া করেছেন একসের সাথে কোনো গুনার জন্য দোয়া না করলে হালাল কাজের জন্য কাজের জন্য যত দোয়া করেন সব দোয়া কবুল হয়ে যায় কিন্তু হচ্ছে দোয়া করলে ফের দেবেন না কথা দিয়েছেন কথা কি ফেলে দেবেন আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। কোন সন্দেহ নাই আল্লাহ কথা একটু হের হবে না সার আছে ভালো আছে না বুড়াই আছে আমি তো বুঝিও না মানুষের না পাওয়ার মধ্যেই খায়ের আছে কোন আল্লাহ তার আপনার হাজির শুনেছেন যারা শুনেন না আবার মনে করিয়ে দেয় তিন তরিকে আল্লাহ তালা দেওয়ার অ্যান্সার করেন দোয়ার প্রতিদান দেন যেটা নগদ পেয়েছেন চেয়েছেন সেটা পেয়ে গেছেন এরকম হয়েছে নি আপনার জীবনে কখনো আমি এটা চেয়েছি না আল্লাহ আমাকে দিয়েছেন কোনদিন পাওয়া গেছে কিছুতে পেয়েছেন সবগুলো যেটা পাই নাই তার দুই জায়গায় আল্লাহ তা সেটার আনসার করেছে। আইদার এটা না দিয়ে আল্লাহ তালে একটা বড় বিপদ আসার কথা ছিল আমার দোয়ার কারণ ওই বিপদটাকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন এটা সাজিসের কথা কিন্তু আমি জানি না কোন বিপদ আমার আগামীকালকে আসার কথা আছে না আগামী মাসে বর্ষর আমি জানি না আল্লাহ সেটাকে ঠেকিয়ে দেবেন এই এক তরিকা আর তিন নম্বর হচ্ছে সব আল্লাহ তালা জমা করে রেখেছেন জমা করে রেখেছেন আপনার জন্য কে আমাদের দিন সবগুলো যখন দিবেন তখন আমি হাই হাই আল্লাহ দুনিয়াতে পেয়েছিলাম ছোট্ট জিনিস না দিয়ে আজকে আপনি আমাকে এত ধনী করে দিলেন আল্লাহ আপনি আল্লাহর কাছে এত শকর জানাবেন দুনিয়া না দিয়ে যে কত ভালো হয়েছে তাহলে দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করেন কথা বলতে থাকেন করতে থাকেন যতক্ষণ না বন্দা না বলেছে আরেকটা হাজিস এসেছে যে আমি এত দোয়া কবুল্লাম আর আল্লাহ কবুল করলেন না মনে হয় কবুল করলেন না তখনই আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করেন এর আগ পর্যন্ত কন্টিনিউসলি কবুল হতে থেকেছে রবি জী মুী রা ওয়া আল্লাহ আমাকে নামাজ কায়ম করা ব্যক্তি যে নামাজ কায়ম করে তাদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তান সন্ত দিকেও এটা একটা সুন্দর দোয়া নবী ইব্রাহিম আলামের দোয়াটা যেন আমরা করি রবি এক লাইনের দোয়া মুখস্ত করে ফলেন সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয় আছে মুখস্ত করে রবি আমার সঙ্গে কয়েকবার ফেলেন রবি মু আলী মুি রবদানা ও তা কব্বাল দোয়া এই যে কোরআন শরীফ কতগুলো সুন্দর সুন্দর দোয়া এসেছে ছেলে মেয়ের জন্য অনেকেই বলেন একটু আসনা কি করব নামাজ পড়তে চায় না পর্দা করে না কথা শুনে নাফরমানি করে উল্টা চলে যাচ্ছে। কি করি কি করি এই দোয়া গুলো করি অনেকগুলো দোয়া আছে রবি আউজুরানি আমার হে আল্লাহ আমার আমাকে ঠিক করে দেন আমার সন্তান সন্ততির মাধ্যমে আমার অবস্থা ঠিক করে দেন সন্তান করে দিয়ে এই সুন্দর দোয়াগুলো পাবেন একটা ছোট্ট বইয়ের মধ্যে এই মুসলিমের মতই আরেকটা ওই সেম একটা দোয়ার বই লিখেছেন এটা বাংলা তর্জমা হয়নি ইংলিশে হয়েছে ইনভোকেশন ফ্রম কোরআন সুকশপে গেলেই পেয়ে যাবেন প্রথমে অনেকগুলো দোয়া দিয়েছে কোরআন থেকে নিয়ে এরপরে হাজির শরীরকে অনেকগুলো দোয়া আছে এগুলো খুবই সুন্দর দোয়া এখান থেকে এই সমস্ত মুখ দোয়াগুলো আমরা মুখস্থ করি শেষ করতেছি ছোট্ট লাইনটা দিয়ে পরে সন্তানোয়া করার পরে মা বাবার যেন দোয়া করলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন আর সমস্ত মোমান দিকে ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়ে ইব্রাহিম আলাই ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন ওনার বাবা কি হিসাবে মারা গিয়েছে এবং সে শুধু না এগুলোর তত্ত্বাবধানে একজন বড় মাপের তাদের এগুলোর তত্ত্বাবধানকারী এই পিতার জন্য দোয়া করা এই বিষয়ে কাসির বলেছেন অন্য আয়তে এসেছে এক পর্যায় তিনি বলছেন আমি যাব যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেছে ততক্ষণ আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ আপনাকে মাফ করে দেয় আল্লাহ করে দেয় আল্লাহ করে দেয় পরে এক সময় যখন ক্লিয়ার হয়ে গেছে যে কিছুতেই আর আল্লাহর দিকে আসবে না আর তিনিও জানেন এখন আল্লাহতালা তার জন্য খাতাম আল্লাহ আল্লাহ কলু রহিমের সিল দিয়ে দিচ্ছেন এখন দোয়া করাটাও আল্লাহ পছন্দ করবেন না তখন তিনি দোয়া করা খান্ত করে দিয়েছেন তার পর্যন্ত তিনি এই দোয়া করেছেন এবং কাজে লেগে গেল সেই জন্য আল্লাহ কোরআনে তো কোন মুফাসের বলেছেন যে পিতার কথাই সেদিকের কথা আলোচনা বেশি হয়েছে মার কথা আলোচনা হয় নাই এতে বুঝা গেল মা ভিতরে ভিতরে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দ্বারা হয়ে গেছে ইসলাম কবুল শুধু ওনার বাবাই ছিল কাফের তাহলে এই যে সুন্দর একটা দোয়ার মধ্যে পিটা মাতা ছেলে মেয়ে দোয়া আছে আমাদের তো উভয়ের জন্য তাদের জন্য দুটো কাজ করতে পারবো একটা হলো দান খয়রাত করা আর দোয়া করা যদিও হজ করা যায় উমরা করা যায় এটা করতে পারবো ঠিক আছে কিন্তু নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না কাপড় দিতে পারবো না কিছুই করতে পারবো না দোয়াটা তাদের অনেক বেশি কাজে লাগে বাবার জন্য মায়ের জন্য দোয়া করলাম না তারা প্রতিদিন ইন্তজারে থাকে এবং তাদের আমাদের দোয়া তাদের কাছে কত কবুল হয় যে আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তালা তাদেরকে দেখান ওই যে তোমার দেখো দোয়া এসে গেছে উপরে দিকে উঠছে এবং তারা এটা পারে না বা প্রথমে জানতে পারে পারেনি আল্লাহ আমার জান্নাতের জাননাতে আপ হয় কেমনি উপরে উঠে প্রমোশন যে তোমার সন্তানের তোমার জন্য যে দোয়া করে সেই কারণে এইরকম আমাদের পিতা মাতার জন্য যদি আমরা দোয়া বেশি করে করি এই উশিল আল্লাহ তালা যেটা করবেন আমাদের ছেলে মেয়েদেরকে ওই লাইনে নিয়ে আসবেন আল্লাহ তালা ইনশাল তারও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল হওয়া উচিত না তার প্রতিদান ভালোই হওয়া উচিত সেখান থেকে ওলামা কেরম প্রিন্সিপাল নিয়েছেন যে আমলে যে যেটা করবে সে সেই তরিকাই পুরস্কার পাবে প্রতিদান পাবে আমি যদি আমার মা বাবার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়ে বেশি করে জোয়া করতে পারি তাহলে আমি আশা করতে পারি আমি চলে গেলে কবার যখন অপেক্ষা করতে থাকবো যে আমার ছেলে মেয়ার জন্য বেশি করে জয়া করুক তাদেরকে আল্লাহ সে তৌফিক দেবেন আর সেটা আমার কাজে লেগে যাবে আসুন তাহলে আমাদের এই যে একটা বড় সময় আসবে আমরা বিপদে পড়ে যাব ঠেকে যাব ছেলে মেয়ে লোক লাইন করি লাইন করার জন্য কি করা দরকার জীবনের সবচেয়ে প্রায়োরিটি এটা হওয়া দরকার আমার জীবনের সবচেয়ে বড় কাজ হওয়া দরকার কি আমার ছেলে মেয়েগুলোকে দিনদার দিন দার বানানোর কাজ আমরা দেখা যায় অনেক সময় আমাদের সমাজে এত মিটিং আছে মাসাল মিটিং এ বসতে বসতে বসতে বসতে দেন করতে করতে যেগুলো দরকার নাই সেগুলোর জন্য মিটিং আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চলে যাচ্ছে ছেলে জন্য কোনো সময় দেওয়ার সুযোগ নাই এই যে হোলিডে আসছে আমরা বলেছিলাম জমার মধ্যে হয়তো সবাই ছিলেন না এই ছেলে মেয়ে আমরা ছেলে হোলিডে ছেলে মেয়ের জন্য প্ল্যান করি তাদেরকে সময় দেয় দিনদার বানাই দিনদার বানাই গেলে যে কত লাভজনক হয়ে যাবে আমরা আল্লাহর কাছে পাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবি আর দিনদার না বানাতে পারলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আশা ছেড়ে দেওয়া ঠিক না কেউ কেউ বলবেন চাষটা করছিলাম কিন্তু কাজ ধরো না ছেলেমেয়েরও কপাল খারাপ আমারও কপাল খারাপ এই কথা বলে খান্ত করে দেব নাকি কি করব করবে দুইটা কাজ একটা হলো যে তাদের জন্য দোয়া করতে থাকা আল্লাহ কি দোয়া আপনাকে তোমার বলেন না এখনো আমি আশা ছাড়বো কেন এই একটা এক নম্বর দুই নম্বরে হাসান হাসানের ব্যাপারে এসেছে এবং আরো আরো সাহবা সালন কথা এসেছে সাহাবি আব্দুল মাসুকদের পক্ষ থেকে এসেছে নিজের ছোট্ট বাচ্চা শুয়ে আছে। বাচ্চার দিকে তাকিয়ে বলছেন ও বাচ্চা তোমাকে আল্লাহ ভালো করবেন এই আশা করে এই নিয়তে আমি আবার নফল নামাজ আরো কিছু বাড়িয়ে দেব তাহলে এখান থেকে কি শিক্ষা পাই যে আমরা আরেকটু ইবাদত করি আরেকটু নফল ইবাদত করি আমরা গত কালকেই বলেছিলাম যে উইন্টার আসলে নকলতা রাখার সম বৃহস্পতি মাসের মাস খানিক শুধু হয়ে যায় কাজে লাগাই লম্বা রাতে একটু আল্লাহ দাঁড়াই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন দয়া করি তাহলে নিজের আমল বাড়াই নিজে একটু করমশিপ ধরি ভালো করে এই মন মনোযোগ দেয় কিছু মিটিং ফিটিং কিছু কমাই এখন ওই কিছু তো আছে দারোবারি মিটিং সামাজিক মিটিং এই সমিতি ওই সমিতি আল্লাহ এগুলোর জন্য এত সময় দেয় আর পরের দিন পত্রিকার খবরটা উঠবে ছবিটা উঠানো যায় কিনা এই প্ল্যান থাকে এগুলা কিছু আছে আবার কিছু লোক আছে ইসলামী মিটিং করি ইসলাম আল্লাহর সঙ্গে মিটিং করি কতক্ষণ আল্লাহর সঙ্গে একটু সময় কাটাই সেটা সময় কমে যায় আমাদের এরপরে আমরা ছেলেমেয়ের জন্য একটু সময় ঘরে পরিকল্পনা করি সোশ্যাল গুলো কিছু কমানো দরকার ইসলামিক গুলাও কিছু যেগুলা কাঠছাট কিছু করা যায় কোনখান দিয়ে এগুলোকে একটু কাঠছাট করি আল্লাহ তালা আমাদেরকে অভিযোগ করুন